জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ রাবুল অনন্ত অনন্ত প্রশংসা করছি তিনি যে আমাদেরকে তৌফিক দিয়েছেন কৌক মূলনীতিগুলোর উপর জীবনকে পরিচালিত করতে কৌরানিক মূলনীতির উপরে জীবন পরিচালিত যিনি করবেন আল্লাহ তার জন্য জান্নাতে দায়িত্ব নিয়েছেন প্রিয় ভাই বোনেরা সেজন্যই এই মূলনীতিগুলো অনুসারে আমাদের জীবন গড়া উচিত আজকে কোরআনের যে মূলনীতিটি নিয়ে হাজির হয়েছি সেটি সোরাহুদের একশো বারো নম্বর আয়াতে রয়েছে কোরআনে করিমের এগারো নম্বর সোরাহদ শহীদ আল্লাহ বলেছেন ফাস্তাকিম ক্যামা অমৃথ ফাস্তাকিম তুমি সেরাতে মোস্তাকিমের উপর সুদৃঢ় থাকো অবিচল থাকো অটল থাকো ডান বাম করো না কোনো মতবাদ কোনো তন্ত্র মন্ত্রের দিকে যেও না কোনো সিরকি বিশ্বাস কুফরি বিশ্বাসের দিকে যেও না নাস্তিকবাদের দিকে যেও না কোনো মুনাফিকির দিকে যেও না বস্তুবাদের দিকে যেও না নারীবাদের দিকে যেও না কোনো বাদ মতো বাদের দিকে যেও না ফস্তাকিম কামা তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে সালাতে সুর আল ফাতেহার পাঁচ নম্বর আয়াত আমরা পড়ি এ সেরতল মুস্তাকিম আমাদেরকে দেখিয়ে দিন স্পষ্ট সরল সহজ পথ সরতল মুস্তাকিম একটা হলো সেরাতে মুস্তাকিমে কাফের ছিল অন্য ধর্মে ছিল সে সেরাতে মুস্তিমে আসল হেদায়েরাতে হেদায়ত পেল দ্বিতীয়ত সেরাতে পাওয়ার পরে এর তাফসিল গুলো ছোট বড় সব বিস্তারিত বিষয়গুলো জানার জন্য প্রতি রাখাতে আমাদেরকে দোয়া করতে হবে এহদিন আসরতল মুম প্রতিটি মোড়ে মোড়ে বিশ্বাসে সর্বত্র সকল ক্ষেত্রে আমাদেরকে সেরাতে মোস্তাকিম কখন কোন বিষয়টি সেরাতে মোস্তাকিম সেটি আমাদেরকে দেখিয়ে দিন আল্লাহ আকবার। এটি কত গুরুত্বপূর্ণ একটি প্রার্থনা হলে পরে প্রত্যেকের রাকাতে। এই প্রার্থনাটাই জানানো হয় এই দিনে মুস্তাকিমের অংশ যত লেনদেন আছে সমস্ত লেনদেন সেটা বেছা বিক্রি হোক ব্যবসা বাণিজ্য হোক বিবাহ বন্ধন হোক কোন চুক্তি কোনো অঙ্গীকার হোক যত লেনদেন আছে প্রত্যেকটি লেনদেনদেন সেটাও সেরাতে চরিত্র আছে সুন্দর আখলাখ চরিত্র এইস্ত থাকতে কঠিনভাবে আমাদেরকে নির্দেশ হয়েছে আল্লাহ যে প্রসঙ্গে বলেছেন প্রত্যেককেই যারা শিরিক করেছে যারা তাহিদির উপর চলেছে প্রত্যেককে তারা কি আমল করছে সে বিষয়ে তিনি সম্পূর্ণ অবহিত আছেন তারপর বলেছেন ফাস্তাকিম কেমা অমির তোমাকে যেভাবে নির্দেশ করা হয়েছে সেভাবেই তুমি সেনাউতে মুস্তাকিমের উপর থেকে বা মা যারা তোমার সাথে তোমরা যে আমল করছো তিনি সাপ দেখছেন প্রিয় ভাই বোনেরা এই যে সেরাতে মোস্তাকিম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মহামূলনীতি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সেই যে সবচেয়ে বেশি মত্তাকি যার তাকুয়া যত বেশি যার মত যত বেশি তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি অতএব ফাস্তাকিম কামা অমিত এই মহা মহামূলীতির উপরে আমাদেরকে থাকতে হবে প্রিয় ভাই বোনেরা এই মূলনীতিটি কোরআনে কারিমে বহু বাহার আল্লাহ উল্লেখ করেছেন অতএব আমরা এই মূলনীতির উপরে জীবন পণ করে আমাদেরকে থাকতে হবে কারণ আমাদের শত্রু শায়তান সে কসম করে বলে এসেছে ফাবিমা মুস্তাকিম। তুমি যে আমাকে গোমরা করেছো আমি অবশ্যই তোমার বন্দাদের উদ্দেশ্যে সেরাতে মুক্তিমাত্র তোমাকে যেভাবে নির্দেশ করা হয়েছে সেভাবে তুমি সেরাতে মুস্তাকিম উপর থেকে ডান বাম করো না আজকে মুসলিম সন্তানদের মধ্যে বিরাট একটা অংশ বামপন্থী হয়েছে তারা নাস্তিক হয়েছে बर्जन कर दल लीन विभ्रांत कथार मुक्त हो जाए सराते मुस्तिम के ना जेने अवहेला ज्ञान ना शिखे से अन्न पाते चले गल लीन विभ्रांत हो ग এই জন্য সুর আল ফাতেহায় গোটা জীবনের জাতি পারিবারিক মুস্তাকিম কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা সেরাতে মুস্তাকিম এটা সমস্ত আম্বিয়ায় কেরাম রেখে যাওয়া পথ সরল সহজ পথ যৌবনে তার্যে সফলতা আনতে হলে স্বামী স্ত্রী হয়ে নারী পুরুষকে জীবনযাপন করতে হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে নয় রাস্তার বন্ধু রাস্তার বান্ধবী হয়ে নয় বিবাহ বন্ধন ছাড়া লিভিং টুগেদার করে নয় এটা সেরাতে মোস্তাকিম থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আজকে সারা বিশ্বের লাখো কোটি তরুণ তরুণী এই অ্যাক্সিডেন্ট হয়ে সর্বহারা হয়েছে সেরাতে মোস্তাকিম পোশাক আশাকের ক্ষেত্রে কি সেরাতে মোস্তাকিম রয়েছে সেই পোশাক আমাদেরকে আল্লাহ দিয়েছেন যেমনটি সাত নম্বর সুর আরফে অনেকেই কিন্তু অবয়ব ঢাকছে না এটা সারাতে মুস্তাকিম থেকে বিচ্ছুতি আল্লাহ তালা যেসব অঙ্গে মানুষের কোনো শ্রী রাখেননি সৌন্দর্য রাখেননি সেগুলোকে সম্পূর্ণ ঢেকে দেয়া হলো শরীর তারপরে পাজামা প্যান্ট পরে সালা পড় রক্ষা পায় শীনতা রক্ষার সাথে। বিস্তৃত অর্থনীতির ক্ষেত্রে আর সুদ হল হয় আর না হয় বিভ্রান্তদের রাস্তা হয় অভিশাপ নেমে আসবে আল্লাহর গোটা অর্থনীতি ধসে পড়বে ইয়িবা সদাকাত আল্লাহ সুদ নিচ্ছিন্ন করে দেন আর সদাকাত আল্লাহ বাড়িয়ে দেন আল্লা সৃষ্টিকে নির্বিচার এইভাবে খুন করা যাবে না হেহা পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করে সৃষ্টি করার পর এর মধ্যে কোন ফাসাদ সৃষ্টি করোনা এটাকে ধর্মীয়ভাবে আল্লাহ ইসলাহ করেছেন কোরআন দিয়ে মানুষের বিশ্বাস নষ্ট করে দিও না কোনো তন্ত্রে মন্ত্রে যাওয়া কেউ পুঁজিবাদী কেউ সমাজতন্ত্রী কেউ ধর্মনিরপেক্ষ কেউ এই পক্ষ কেউ সেই পক্ষ এগুলো শয়তানের তরিকা সবই শয়তান বিভিন্নভাবে মানুষকে সেরাতে মোস্তাকিম থেকে সরিয়ে নিচ্ছে প্রত্যেকটি বেদাহাত সেরাতে মোস্তাকিম থেকে বিচ্ছুতি প্রত্যেকটি শির্ক সেরাতে মোস্তাকিম থেকে বিচ্ছুতি প্রত্যেকটি মন্দ চরিত্র কেমতের আগে অনেক এমন বছর আসবে যে বছরগুলো গুলো বড় প্রতারণা করবে মানুষের সাথে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে মিথ্যাবাদীদের বিশ্বাস্ত মানুষ আর হতে পারে না প্রিয় ভাই বোনেরা এভাবেই কে আমাদের আগে প্রতারণায় গোটা পৃথিবী ভরে যাবে বলে নবী সাল উল্লেখ করেছেন আমরা আসছি ইনশাল্লাহ আবারও এই বিষয়টি নিয়ে সময় হয়েছে একটি বিরতির কিতাব মুফাসসলা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়া'লামূনা আন্নাহু মুনযালুম মির রাব্বিকা বিল হাক্ক ফালা তাকূনা মিনাল মুনতারিন আল কুরআন মহান আল্লাহর পক্ষ महानी ना सर्वश्रेष्ठ मानवतार कल्याण कत कार्यकिन कुरान हिदायत नहीं कोटि कोटी मानुषर जीवन हलो आलोकित देखुरान आलो कल सन्ध्या साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश সন্তুষ্ট পাপ কে পাপ বলে জানব মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত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 আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি আজ রাত আটটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে বিস টিভি বাংলায়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 আমরা আবার ইস্তে কামতের মধ্যে ফিরে আসলাম সেরাতে মুস্তাকিম পোশাক আশাকের ক্ষেত্রে কি সেরাতে মুস্তাকিম রয়েছে সেই পোশাক আমাদেরকে আল্লাহ দিয়েছেন যেমনটি সাত নাম আল আর আজকে ঢাকছে অনেকেই কিন্তু অবয়ব ঢাকছে না এটা সালাতে থেকে বিচ্ছুতি আল্লাহ তালা যেসব অঙ্গে মানুষের কোন স্ত্রী রাখেননি সৌন্দর্য রাখেননি সেগুলোকে সম্পূর্ণ ঢেকে দেয়া হলো চাদরে কে ঢেকে তারপরে পাজামা প্যান্ট পরে সালা পড় রক্ষা পায় স্বাধীনতা রক্ষার সাথে। শনী করছেন অঙ্গ ঢাকছেন না ছোটখাটো ব্যাপার নয় আল্লাহ কোরআনে আল্লাহ নিজে নিষেধ করেছেন হা স্বভাবগতই যেই সৌন্দর্য প্রকাশ পায় যেমন এটাই সেরাতে মুস্তাকিম আপনি জেল বিশাল চাদর দিয়ে সারা শরীর ডেকে তারপর রাস্তায় বের হবেন কত সুন্দরীয় সেরাতে মুস্তাকিম এভাবে অর্থনীতির ক্ষেত্রে সেরাতে মোস্তাকিম রয়েছে পারিবারিক নীতির ক্ষেত্রে পুরুষ নারীদের তত্ত্বাবধায়ক তাদের পরিচালক তাদের প্রিন্সিপাল তাদের কর্মকর্তা তাদেরকে পরিচালনা করবেন এতে লজ্জার কিছু নেই এতে নারীদেরও নিজেকে ছোট ভাবার কিছু নেই এটা আল্লাহ দেয়া সিস্টেম কাউকে না কাউকে তো কর্তা হতেই হবে এভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রে সেরাতে মোস্তাকিম বিস্তীর্ণ রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহর দেয়া সাহি নিয়মটি খুঁজে বের করে কোরআন সন্না থেকে তার উপর আমল করতে হবে প্রিয় ভাই বোনেরা নবীকে আল্লাহ তালা সেজন্য বারবার সেরাতে মোস্তাকিমের কথা বলেছেন এবং এই এইস্তাকতের ফায়দা কি যেমন আল্লাহ বলছেন সুরাফুসালাতের তিরিশ নম্বর আয়াতে ইন্দিনা আল্লাহ। যারা বলেছে পাতা যেতে পারে কিন্তু মন পারতে হবে আল্লাহর কাছে দুনিয়ার উপায় উপকরণের দিকে আপনি দৃষ্টি দিতে পারেন হাতে পায়ে সেগুলো ব্যবহার করতে পারেন কিন্তু মন সেগুলো থেকে কোন ফল লাভের ক্ষেত্রে মন যাবে শুধু একজনের দিকে তিনি হলেন আল্লাহ আল্লা ছাড়া আস্থা তাদের যাত্রা আল্লাহর দিকে এই যদি কারো জীবনের বৈশিষ্ট্য হয় তাহলে সে কি পাবে হিমুলা তাদের উপরে ফেরিস্তানির হবে মৃত্যুর পরে আল্লাহ তা তোমরা কোনো ভয় পেও না হয়ে তাদেরকে সুসংবাদ দিবেন যেহেতু তারা সেরা তেমস্তাকিমের উপর ছিল সোজা তারা জান্নতে চলে যাবে সোজা তারা আল্লাহর কাছে চলে যাবে আল্লাহর বাড়িতে দারুস সালামে চলে যাবে সব হারান এই ইস্তিকামত এটার জন্যই সমগ্র কোরআনের প্রয়োজন সমস্ত নির্দেশ দেয়া হয়েছে একজন ইমাম একটা কথা বললে দলিল ছাড়া তার অনুকরণ করা তাকলিদ হ্যাঁ জিন্দ কোনো আলেম যদি থাকে তাকে জিজ্ঞাসা করে দলিলের ভিত্তিতে একজন সাধারণ মানুষ যিনি মাসালা জানেন না তিনি যদি তার কথা অনুসারে চলেন এবং আস্তা পান যে তিনি করান থেকে বলেছেন বলে আস্থা দিচ্ছেন নিশ্চয়তা দিচ্ছেন তাহলে একজন এটা কোরআন থেকে বলেছেন কিনা আল্লাহর নির্দেশ কিনা এটা জেনে নিয়ে তারপর আমল করা যেমন একজন বেদুইন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে পর্যন্ত প্রশ্ন করেছিল যেমনটি শহীদ বুখারি শহীদ মুসলিমে হাদিসটি এসছে আল্লাহ আমার বিহাজা। আপনার দুধ বলছেন আমাদের উপর জাকাত ফরজ আমাদের ধনীদের উপরে তো এটা কি আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন তিনি বলেন আল্লাহ আম হ্যাঁ আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ রসুলকে পর্যন্ত ইন্টারভিউ নিয়ে সে নিশ্চিত হতে চেয়েছে যেটি আল্লাহ নির্দেশ কিনা আর আমরা তো হুজুর বলেছে বললেই আর কোনো কথা নেই বাস হুজুর বলেছে। মোল্লা জীবনকে যেমন একজন বলেছেন আপনার হয়ে গেছে। তিনি কাঁদতে কাঁদতে বাড়ি দিকে রওনা হলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে তিনি দেখে বললেন তুমি কিভাবে বিধবা হয়ে গেলে স্ত্রী বললেন আরে আপনি বেঁচে আছেন আপনি বেঁচে থাকলে আমি বিধবা হই কি করে তখন তিনি বললেন আহা একজন মুসলিম বলেছে আমি তো মনে করি মুসলিম কি মিথ্যা কথা বলে মুসলিমের কথার কারণে আমি বিশ্বাস করেছি নজিবুল্লাহমিন জাহিক এটা কি একটা মুসলিমের আচরণ হতে পারে এজন্য ইমাম মুসলিম রহে বাহল্লা সহি মুসলিমের আল মুকাদ্দূমিকায় বলেছেন লাম হি না হুমফিল হাদিস উলিয়া উলিয়া নামে যারা আছে বুজুরগান এদিন নামে যারা আছে এরা হাদিসের ক্ষেত্রে যত মিথ্যা বলে এই রকম মিথ্যা বললেওয়ালা হাদিসের ক্ষেত্রে আর কাউকে পাইনি হীনরা বা পীর সাহেবরা সবাইকে বিশ্বাস করে দেয় এটা মুসলমানের চরিত্র করতে হবে যে এই হাদিসটি সহি কিনা এটি আসলে আছে কিনা তারপরে সে যদি পায় তাহলে সে আমল করবে না আমল করবে না প্রিয় ভাই বোনেরা এভাবেই জীবনের সর্বক্ষেত্রে রাদতার কাছে মৃত্যু আসা পর্যন্ত মায়ের করে থেকে বলছেন আল্লাহ আমাকে সালাদ জাকাতে নির্দেশ দিয়েছেন সব করতে হবে হালাল হারাম বাছাই করে চলতে হবে আদেশ নিষেধ বাছাই করে আদেশগুলি করতে হবে নিষেধ বর্জন করতে হবে যতদিন জীবন আসে ততদিন সেনাতে মুস্তাকিমের উপর আমাদেরকে থাকতে হবে পূর্ণ কাজ করে রাস্তায় রাস্তা ফেলে গেলে তো হবে না মাছ ধরলেন ডুলার মধ্যে রাখলেন ওটার তলা ভাঙ্গা সব মাছ নদীর মাছ নদীতেই পড়ে গেল দিন দেখলেন যে কিছুই নেই এই আপনার সেনাতে মুস্তাকিম ঠিক আছে কিনা কোনো করে দিয়েছে শেষ পর্যন্ত রক্ষা করতে হবে ধরে রাখতে হবে ধরে রেখে আল্লাহর কাছে পোস্ত হবে হাসানা সহ তাহলে ফালাহুয়া আলেহা তাহলে সে পাবে প্রতি পুণ্যের বদলে দশটি পূর্ণ আর যদি রাস্তাতে নষ্ট করে দাও কুফরি করে গেল সে আখেরাতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের কাতার মুক্ত হয়ে পড়বে অতএব যারা পূর্ণ করল, কিন্তু রক্ষা করতে পারল না মাঝ কুফরি করে বেদাৎ করে সেরিক করে হারিয়ে ফেললো তারা কি আশ্রমা প্রতি পুণ্যে দশগুণ পাবে পুণ্যই তো নেই তাদের প্রিয় ভাই বোনেরা আল্লাহ যেভাবে আদেশ করেছেন মৃত্যু পর্যন্ত ইসলামের উপর থাকতে হবে কোরআন এর উপর থাকতে হবে কোরআনের প্রতিটি আয়াত প্রতিটি বর্ণ প্রতিটি অক্ষরকে বিশ্বাস করতে হবে যেখানে যা করণীয় সেটা করতে হবে এটাই হল আমাদের জন্য মুসলিমদের জন্য বিশাল মূলনীতি ফাস্তাকিমা যেভাবে আদেশ করা হয়েছে আদেশ লাগবে আদেশ ছাড়া আমি কাজ করব না আল্লাহর অর্ডার আমাকে দেখাতে হবে যেমন সরকারের কর্মচারীরা কোন কাজ করতে সরকারি অর্ডার দেখে না করলে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আজকে এই পর্যন্তই সমাপ্ত করলাম Oh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 पाउंड बेमेल कर समाधान এবং জাহার নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তা আল্লাহ জানার জন্য দেখুন धारावाहिक दास देखाब तहिद कल रगारुन सम्प्रचार सकाल दस टेलेश